أعوذ بالله من الحمد প্রিয় ভাই রাম আজকে আমরা বুক অব জিহাদের ষষ্ঠ পর্ব শুরু করতে যাচ্ছি ইশা আল্লাহ আমাদের আজকের পর্বটি শুরু করছি জিহাদ বিষয়ক একটি পরিসংখ্যা নিয়ে আসুবাহানুল্ল জিহাদের এই ব্যাপারটি খুবই আশ্চর্যজনক আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন বিষয়টা পরস্পরভাবে বিপরীতমুখী জিহাদে আপনার জীবন চলে যাওয়ার কথা জিহাদের মাধ্যমে আপনার আরও চরম ঝুঁকিতে পড়ার কথা নানা রকম বিপদাপদের আপদের সম্মুখীন হওয়ার কথা অথচ আপনি যদি পরিসংখ্যান করেন তাহলে দেখবেন উম্মা যত বেশি জিহাদ করেছে মুসলিমদের মৃত্যুর হার তত কম ছিল যখন উম্মা জিহাদ করা ছেড়ে দিয়েছে লাখ লাখ মুসলিম নিহত হয়েছে যখন সাহাবার দেওয়াহতুল্লাহ আনহুমগন জিহাদের সর্বোচ্চ চূড়ায় ছিলেন তখন তাদের মধ্যে অল্প সংখ্যকই শুধু নিহত হতেন আর শত্রুদের মধ্যে বিপুল সংখ্যক মারা পড়ত এটা এ কারণে না যে সাহাবারা তাদের শত্রুদের চেয়ে অধিক শক্তিশালী ছিলেন ইবনুল কাইম রহিমাহল্ল এ ব্যাপারে মন্তব্য করে বলেন সাহাবারা শারীরিক শক্তির দিক থেকে তাদের শত্রুদের মতো ততটা শক্তিশালী ছিলেন না তারা অস্ত্রশস্ত্রের দিক দিয়েও তাদের শত্রুদের চেয়ে কম শক্তিশালী সংখ্যায়ও তারা ছিলেন তাদের শত্রুদের চেয়ে কম আর সাহাবারা যুদ্ধ করতেন এমন লোকদের সাথে যাদের ছিল সর্বোত্তম প্রশিক্ষণ যারা শারীরিকভাবে ছিল সবচেয়ে বিশালাকার যাদের সবচেয়ে উন্নত বর্ম ও অস্ত্রাকার ছিল সংখ্যার দিক থেকেও যারা ছিল অধিক শক্তিশালী কিন্তু সব থাকার পরও তারা যখন যুদ্ধের ময়দানে সাহাবাদের সম্মুখীন হতো তাদের অন্তর ভীত সন্ত্রস্ত্র হয়ে পড়ত ইবনুল কাইম রহিম ফারিস আর রুমের ব্যাপারে এই বর্ণনা দিয়েছিলেন কিন্তু সকল যুগে সকল সময়েই এই বর্ণনা যথার্থ আসলে আল্লাহ আল্লা সুহানুয়া তালা কাফিরদের অন্তরে ভীতি ও ত্রাস ফুঁকে দেন জিহাদ অর্থাৎ যুদ্ধ প্রচণ্ড রকম ব্যয়বহুল একটি বিষয় অন্য কোনো কিছু এত বিপুল পরিমাণ অর্থ গ্রাস করতে পারে না যতটা জিহাদে ব্যয় হয় এটা যেন একটা সুরঙ্গের মতো আপনি এতে যাই ঢালবেন এটা সবই গিলে নেবে যখন রাসুলুল্লাহ সাল্লিসাল্লাম তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুতি নিছিলেন তখন মুসলিম ধনভান্ডার অর্থাৎ বাইতুল মাল সম্পূর্ণ শূন্য করে সব সম্পদ নিয়ে নেওয়া হয়েছিল কিন্তু তাও যথেষ্ট হয়নি এরপর রাসুল সাল্লাইসাল্লাম সাহাবিদের কাছে অর্থ সাহায্যের জন্য আবেদন করছিলেন তাদের কাছেও তেমন কিছু ছিল না ফলে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসতে পারছিলেন না শুধু ওসমান ইবনে আফান রদিয়াল্লাহতালহু ছাড়া রাসুল সাল্লাইসাল্লাম সাহায্যের জন্য আবেদন জানাচ্ছেন অথচ কেউ এগিয়ে আসতে পারছে না তখন ওসমান রদিয়াল্লাহতুল্লাহ একসারি ঘোড়া দান করলেন রাসুল সাল্লিহাম আরও সাহায্যের জন্য আবেদন করলেন কেউ এগিয়ে না কিন্তু আবারও ওসমান রদিউল্লাহতুল্লাহু উট নিয়ে হাজির হলেন রাসুল সাল্লুসাল্লাম আরও সাহায্যের জন্য আবেদন করলেন প্রত্যেকবারই ওসমান রদাহু মনে করছিলেন যে এবার হয়তো যথেষ্ট হবে কিন্তু সেটা যথেষ্ট হচ্ছিল না এবার তিনি মস্ত এক বস্তা রৌপ্য মুদ্রা বা দিরহাম নিয়ে আসলেন রাসুল সাল্লুসাল্লাম আরও চাইলেন এরপর ওসমান রদুল্লাহু বাড়ি ফেরত গেলেন এবং বস্তা ভর্তি দিনার বা স্বর্ণ মুদ্রা নিয়ে আসলেন এবং সেটা রাসুল সাল্লুসাল্লামের কোলে ঢেলে দিলেন রাসুল সাল্লুসাল্লাম মুদ্রাগুলো ধরে বলছিলেন আজকের দিনের পর থেকে ওসমান যাই করুক না কেন তা তার কোনো ক্ষতি করতে পারবে না সে যা করেছে তার জন্য তার জান্নাত নিশ্চিত হয়ে গেছে সে যা খুশি করতে পারে সুবাহানুল্লাহ তাহলে দেখুন এই যুদ্ধের প্রস্তুতির জন্য ইসলামী রাষ্ট্রের ধনভান্ডার শূন্য হয়ে গিয়েছিল আসলে যুদ্ধের ব্যাপারটাই এমন এতে প্রচুর প্রচুর পরিমাণে সম্পদ ব্যয় হয় কিন্তু আশ্চর্যের ব্যাপার হল মুসলিমরা যত বেশি জিহাদ করে তারা তত বেশি সম্পদশালী হয় আর এই পরিসংখ্যান কেবলই ঊর্ধ্বমুখী শুধু বেড়েই চলে সম্মানিত ভাইয়রা আমাদের আজকের আলোচনার আরেকটি বিষয় হচ্ছে স্বপ্ন ও কারামত স্বপ্ন ও কারামত এই দুই বিষয়টি আল্লা সুবাহানুহা তালা মুসলিমদের দিয়েছেন নিয়ামাত হিসেবে কিন্তু কারামতের ব্যাপারে অনেক অতিরঞ্জিত বর্ণনা রয়েছে যেমন ইয়েমেনের একজন তথা তথাকথিত ওয়ালির একটি কারামতের বর্ণনা দেয়া হয় যে একবার তিনি তার ছাত্রদের সাথে বসেছিলেন হঠাৎ তিনি তার নিজের বাহুদয়ে একটু আচর দিলেন তার ছাত্ররা তাকে জিজ্ঞেস করল যে তিনি কেন এমন করলেন তো তিনি বললেন আমার এক মরিত সমুদ্রের মাঝে আমার নাম ছিল। সে ডুবে যাচ্ছিল তাই আমি হাতে আঁচড় দিলাম এবং সে বেঁচে গেল স্পষ্টতই আপনি এ ধরনের কারামতে বিশ্বাস করতে পারেন না এবং এমন অনেক কারামত আমাদের দেশেও প্রচলিত আছে এখন প্রশ্ন হচ্ছে আমরা কীভাবে বুঝবো যে কোন কারামত সত্য আর কোনটি মিথ্যা প্রথমত যদি এর সাথে কোনো শির্কের সম্পর্ক থাকে তাহলে তা প্রথমেই বাতিল যেমন আব্দুল কাদির জিলানি রহিমল একবার সফরে ছিলেন হঠাৎ তিনি শুনতে পেলেন একটি কণ্ঠস্বর মেঘ থেকে ভেসে আসছে এবং এটি বলছে হে আবদুল কাদির আমি তোমার রব এবং তুমি আমার বান্দা আর আমি তোমাকে সকল প্রকার ইসলামিক বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিলাম আবদুল কাদির রহিমা উল্ল বললেন চুপ কর হে আল্লাহর শত্রু চুপ কর আসলে এটা ছিল শয়তান যে কারামতের মাধ্যমে আব্দুল কাদির রহিমা উল্লকে ধোকা দেওয়ার চেষ্টা করছিল আর আব্দুল কাদের রহিমাহুল্ল বলছিলেন আল্লাহর শত্রু চুপ কর আর এটা বর্ণনা করেছেন ইবনে তাইমিয়া রহিমল এরপর শয়তান আব্দুল কাদিরকে বলল হে আব্দুল কাদির এর আগে আমি কত মানুষকে এইভাবে ধোকা দিয়েছি কিন্তু তুমি বেশ শক্ত ইমানদার আর আমি তোমার কাছে হেরে গেলাম কিন্তু আব্দুল কাদির রহিমল কি বললেন তিনি বললেন চুপ কর হে আল্লাহ শত্রু এটা এ কারণে যে আল্লাহ আমাকে পথ প্রদর্শন করেছেন এটা আমার নিজের জন্য না তো তিনি জিনিসটা নিজের ওপর নেননি তিনি বলেছেন যে এটা এ কারণে যে আল্লাহ আমাকে পথ প্রদর্শন করেছেন আর সু বাইবেল খুলে দেখুন শয়তান এই একইভাবে ধোঁকা দিয়েছে পলকে আর এটাই ছিল পুরো খ্রিস্টান ধর্মের বিচ্যুতির প্রধান কারণ বাইবেলের অবিকল লাইনটা আমার মনে নেই কিন্তু এমন ছিল যে শয়তান পলের কাছে এসে বলল যেটা সবার জন্য অবৈধ করা হয়েছে সেটা এখন থেকে তোমার জন্য বৈধ করা হলো। অর্থাৎ তোমার জন্য হারামকে হালাল করে দেয়া হল এবং এরপর পল বলেছে যে সে আমাকে কিছু অবদ্ধ কথা বলল অর্থাৎ পলের কাছেও কথাগুলো বোধগম্য ছিল না এগুলো বাইবেল উল্লেখ আছে শয়তানের এই ধোকাবাজি পলের ওপর ঠিকই কাজ করেছিল কিন্তু সেটা মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লামের উম্মত একজন আব্দুল কাদিরের ওপর কাজ করেনি তো আপনি কিভাবে বুঝবেন যে কোন কারামত সত্য এটা বোঝার একটি সাধারণ ও সার্বজনীন নীতি আছে যদি কোন কারামত জিহাদ এবং বন্দিত্ব এই দুই প্রেক্ষাপটের বাইরে ঘটে তাহলে সেটা অবশ্যই যাচাই বাছাইয়ের অবকাশ আছে কারামত প্রায় সব সময়ই জিহাদ বা বন্দিত্ব এই দুই প্রেক্ষাপটেই ঘটে থাকে খন্দকের যুদ্ধের একটি ঘটনা ছিল এমন জাবের ইবনি আবদুল্লাহ রদিয়াল্লাহতুল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের কানে কানে এসে বলছিল ইয়া রাসুল্লাহ আমার একটি ছোট ছাগল আছে আপনি এবং আপনার অল্প সংখ্যক সাথীদের জন্য আমি একটু খাবার প্রস্তুত করতে চাই তো রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম সাহাবাদের মধ্যে গিয়ে ঘোষণা দিয়ে দিলেন যে তোমাদের সবাইকে জাবেের ইবনি আবদুল্লাহ দাওয়াত করেছে জাবের ইবনি আবদুল্লাহ রদুল্লাহানহু দৌড়ে বাড়িতে গেলেন এবং তার স্ত্রীকে বললেন জানো কি হয়েছে সে খুবই বিব্রত বোধ করছিলেন খুবই স্বাভাবিক আপনি কাউকে দাওয়াত করলেন আর দেখা গেল অতিথিদের জন্য যথেষ্ট খাবারই নেই এটা খুবই বিব্রতকর একটি পরিস্থিতি আর এটা আরও বেশি বিব্রতকর হচ্ছে ঘরের ঘরনির জন্য কিন্তু দেখুন এই মুমিনা স্ত্রী কি বললেন তিনি বললেন আপনি কি রাসুল সাল্লিউসাল্লামকে জানিয়েছেন যে আপনার ঘরে কি পরিমাণ খাবার আছে যাবের হ্রদল্লাহ তুল্লাহ বললেন হ্যাঁ তখন তার স্ত্রী বললেন তাহলে রাসুল সাল্লি হসাল্লামই ভালো জানেন সুহানুল্লাহ এরপর রাসুল সাল্লু আলাইহ্লাম যখন আসলেন তিনি বললেন রান্না করে রেখে দাও খাবার পরিবেশন করো না আমি খাবার পরিবেশন করব। রাসুল সাল্লা সাল্লাম স্যুপ এনে তাতে রুটি মিলিয়ে সাহাবাদের খাওয়ালেন এবং ওই বাড়িতে সর্বোচ্চ দশজন একসাথে খেতে পারতেন ফলে ওনারা দশজন করে আসতেন রাসুল সাল্লুসাল্লাম সেই দশজনকে খাওয়াতেন তারপর আরও দশজন আসতেন এভাবে ওই দিন রাসুল সাল্লুসাল্লাম কতজনকে খাইয়েছিলেন সর্বোচ্চ আটশো আটজনকে খাইয়েছিলেন সুবহানুল্লাহ যাবে রদাহু বলেন এরপর রাসুল সাল্লাহ আল্লি সাল্লাম চলে গেলেন এবং পাতিল থেকে তখনও খাবার উপচে পড়ছিল আসলে জিহাদের প্রেক্ষাপটে ঘটে যাওয়া এমন অগণিত কারামতের বর্ণনা দেয়া যেতে পারে এবং বন্দিত্বের প্রেক্ষাপটেও এ ধরনের কারামতের ঘটনা ঘটতে পারে যেমন খুবাই ব্রদীয় তুল্লাহু যখন বন্দী ছিলেন তখন দেখা যেত তিনি শীতের মৌসুমে গ্রীষ্মের তাজা ফল খাচ্ছেন অর্থাৎ মারিয়াম সালামের সাথে ঘটে যাওয়া কারামত মুহাম্মদ সাল্লাস্লামের উম্মত হুবাই ব্রদিয়াল্লাহতুল্লা আনহের সাথেও ঘটেছিল আসোয়াদ আল আনসি ইয়েমেনে মিথ্যা নবুয় দাবি করেছিল সে আবু মুসলিম আল খাওয়ালানী রহিমাহুল্লকে আটক করে জিজ্ঞাসা করল যে তুমি মুহাম্মাদের ব্যাপারে কি বলো তিনি বললেন যে উনি হচ্ছেন আল্লাহর রসুল সাল্লি আসাল্লাম এরপর ওনাকে আবার জিজ্ঞাসা করল আর আমার ব্যাপারে তোমার কি মন্তব্য আবু মুসলিম আল খাওলানি বললেন আমি তোমার কথা শুনতে পাচ্ছি না তো এই কথা বলার পর আসোয়াদ আল আনসি কি করল সে আবু মুসলিম আল খাওলানি রহিমাহুল্লর শ্রবণ শক্তি আসলেই চলে গেছে কি না সেটা যাচাই করার জন্য আবার তাকে জিজ্ঞাসা করল তুমি মুহাম্মাদের ব্যাপারে কি বলো খাওলানি আবার বললেন তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আবার সে জিজ্ঞাসা করল আর আমার ব্যাপারে তোমার কি বক্তব্য তিনি আবারও বললেন আমি তোমার কথা শুনতে পাচ্ছি না স্পষ্টতই তিনি আসয়াদ আল আনসির সাথে উপহাস করছিলেন ফলে সে সিদ্ধান্ত নিল আবু মুসলিম আল খাওলানিকে জীবন্ত পুড়িয়ে ফেলবে তারা তাকে রশি দিয়ে বাঁধলো এবং তার গায়ে আগুন ধরিয়ে দিল কিন্তু কিছুই পুলল না শুধু তাকে যে রসিদ দিয়ে বাঁধা হয়েছিল সেটা ছাড়া তিনি আগুনের মধ্য দিয়ে হেঁটে বেরিয়ে গেলেন সুহানন্দ এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ল তো তিনি মদিনাতে গেলেন ওমর ইবনে খাত্তাব রদুল্লাহতুল্লাহের ফারাসা করার ক্ষমতা ছিল তিনি মানুষের চেহারা পড়তে পারতেন তো ওমর ইবনে খাত্তাব রদুল্লাহতুল্লাহ তাকে দেখলেন এবং জিজ্ঞাসা করলেন তুমি কি ইয়ে আল্লাহর ওই বান্দা সম্পর্কে জানো যাকে জীবন্ত পুড়িয়ে ফেলা হয়েছিল কিন্তু সে আগুনের মধ্য দিয়ে নিরাপদে বের হয়ে এসেছে সে বলল হাঁ আমি তাকে চিনি ওমর আবিন খাতাব রদুল্লাহতুল্লাহ বললেন সেটা কি তুমি তিনি বললেন জি ওমর রদুল্লাহতুল্লাহ তাকে জড়িয়ে ধরলেন এবং চুমুখিয়ে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে জীবিত রেখেছেন এবং এই উম্মার সেই ব্যক্তির সাথে দেখা হওয়ার তাওফিক দিয়েছেন যাকে এমন কারামত দেয়া হয়েছে যেমনটা ইব্রাহিম আলহিসাল্লামকে দেয়া হয়েছিল তো ইব্রাহিম আলহি ইসাল্লামের যে মুজিজা ছিল অনুরূপ কারামত মোহাম্মদ সাল্লি সাল্লামের উম্মতের এক ব্যক্তির সাথেও ঘটেছে যখন আবুল আলা আল হাজরামি রদাহু বাহরাইন আক্রমণ করতে গিয়েছিলেন তখন তাদের এবং তারা যে ভূমিতে পৌঁছুতে চাচ্ছিলেন তার মাঝে প্রতিবন্ধক ছিল একটি সমুদ্র আরক্ত ভূমিতে পৌঁছানোর জন্য এটা পার হওয়া আবশ্যক ছিল তখন আবুল আল্লাহ রদুল্লাহ রানহু মুজাহিদ্দ্যের দিকে ফিরে বললেন তোমরা কি আল্লাহর রাসুলের প্রতিনিধি না তোমরা কি মুজাহিদিন ফি না তাহলে আল্লাহর কাছে দোয়া করো তারা দোয়া করলেন এবং তারপর সমুদ্রের উপর দিয়ে চলে সমুদ্র পার হয়ে গেলেন সুবাহুল্লাহ আবু হুরাই রদাহু বলেন শুধু আমাদের পা পর্যন্তই সমুদ্রের পানিতে ডুবেছিল এই ঘটনার উপর কবিতাও লিখা হয়েছে যে তোমরা আল্লাহর কাছে দোয়া করেছিলে যেন তোমাদেরকে এমন কারামত দেয়া হয় যেমনটা তোমাদের পূর্ববর্তীদের দেয়া হয়েছিল এখানে মুসা আলাইসাল্লামের মুজিজার কথা বলা হচ্ছে কিন্তু আল্লাহ সুবাহানুহ তা তোমাদেরকে তার চেয়েও বড় কারামত দান করলেন তাদের জন্য তো সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল আর তোমরা সমুদ্রের ওপর দিয়েই হেঁটে চলে গেছ তাহলে দেখুন এই সব কারামতি ঘটেছে জিহাদ বা বন্দিত্ব এই দুই প্রেক্ষাপটে আবার স্বপ্নের মাধ্যমেও কারামত বা আল্লাহর সাহায্য এসে থাকে আর মুজাহিদিন ও শহীদরা তাদের শাহাদাতের আগে আগে আরও বেশি করে স্বপ্ন দেখে থাকেন মুজাহিদিনরা অনেক কঠিন পরিস্থিতিতে থাকেন ফিতনার মধ্যে থাকেন সে জন্য আল্লা সুবহানুয়া তালা তাদেরকে স্বপ্নের মাধ্যমে সুসংবাদ দেন যেন তারা হকের পথে অবিচল থাকতে পারেন জিহাদের মাধ্যমে যখন আপনি আল্লাহর দিকে এক কদম আগান আল্লা সুবহানুহা তালা আপনার দিকে বহু কদম অগ্রসর হন যেমন মুসা আলাইহিসাল্লামের মাকে আল্লা সুবহানুহ তালা সুরা আল কসাসের সাত আয়াতে বলেছিলেন যদি তুমি তোমার ছেলের জীবন নিয়ে আশঙ্কাগ্রস্ত হয়ে থাকো তাহলে তাকে নদীতে নিক্ষেপ করো এবং ভয় করো না দুঃখও করো না মুসা আলহ ইসালামের মা কার ভয়ে ছেলেকে নিক্ষেপ করেছিলেন ফের আউনের ভয়ে আর চিন্তা করুন নীলনদের পাশে এত বাড়ি থাকতে মূসা আল্হি ইসালামের ভেলা ফেরাউনের প্রাসাদে গিয়েই ভিড়ল মুসা আলহি ইসলামের মা এই পরিস্থিতিতে প্রায় হাল ছেড়েই দিচ্ছিলেন আল্লাহ তাকে ওয়াদা করলেন তার সন্তানকে তিনি ফেরাউন থেকে রক্ষা করবেন অথচ তার ছেলের ভেলা ফেরাউনের ঘাটে গিয়েই ভিড়ল ফলে মুসা আলহি ইসালামের মা ফেরাউনকে গিয়ে বলার উপক্রম হয়েছিল যে আমার ছেলেকে ফেরত দিয়ে দাও আর যদি তিনি এমন করতেন তাহলে কি হতো ফেরাউন জেনে যেত যে এই ছেলেটি বনে ইসরায়েলের এবং তাকে হত্যা করে ফেলত আল্লাহু দশ আযাতে আরো বলছেন মুসার মায়ের অন্তর বিচলিত হয়ে উঠল সে তো তার পরিচয় প্রকাশ করেই ফেলত যদি না আমি তার অন্তরকে দৃঢ় করতাম যাতে সে আস্থাশীল হয় আল্লাহ আল্লাহতালা তার অন্তরকে দৃঢ় করে দিয়েছিলেন যেন তিনি অবিচল থাকতে পারেন কারণ তিনি আল্লাহর ওয়াদাতে বিশ্বাস করেছিলেন তিনি প্রথমে আল্লাহর দিকে অগ্রসর হয়েছিলেন ফলে ফিতনার সময় আল্লাহ তার অন্তরকে দৃঢ় করে দিয়েছিলেন আর যেহেতু মুজাহিদিনরাও আল্লাহর দিকে অগ্রসর হয় ফলে আল্লাহ তাদের দিকে আরও বেশি অগ্রসর হন এবং ফিতনার সময় তাদেরকে দৃঢ়তা দান করেন তো মোটামুটি এই বিষয়গুলো খেয়াল করলে কোনো কারামত সত্য কিনা আমরা সেটা যাচাই করতে পারবো ইনশা আল্লাহ আমাদের আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে সুবাহানা রব্বিকা রবিল্লা আজাতি আম্মাইয়সিফুন ওয়া সালাম আলমুরসালিন ওয় আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন